আমরা সবাই যখন এই দুনিয়ার আরামায় এসে ডুবে আছি ঠিক তখনই এই দুনিয়ার ভোগবিলাসকে পেছনে ফেলে উম্মতি মোহাম্মতির জন্য ঘর থেকে বেরিয়ে এসেছেন আল্লাহর কিছু প্রিয় বান্দা সেই সব মুজাহিদের গল্প নিয়ে আমাদের এই আয়োজন মুজাহিদদের ডায়েরি যদিও বলা হয়েছে এগুলো গল্প আসলে এগুলো গল্প নয় এগুলো এমন কিছু কাহিনী যা মনের পর্দা ভেদ করে হৃদয়ের গভীরে করাাঘাত করবে তারপর আল্লাহতালার পথে জিহাদে বের হওয়ার জন্য একটি জলন সৃষ্টি করবে অন্তরে এগুলো শুধু গল্পই নয় বরং আল্লাহর পথে জিহাদে বের হওয়ার জন্য একটি জোরদার উদ্বুদ্ধিকরণ আজকে আমরা যে ভাইটির কথা আলোচনা করব তার নাম আত্তামিমি তাওয়াক তিনি স্বামের জিহাদে বরণকারী একজন মুহাজির মুজাহিদ তিনি ২০ বছর বয়সে সামের জিহাদের উদ্দেশ্যে হিজরত করেন তিন বছরের কিছু কম সময় সামের বরকতময় জিহাদে সক্রিয় ছিলেন জুম্মার দিন আসরের পরে আলাপতে শাহাদাত বরণ করেন শাহাদাতের সময় তার বয়স ছিল তেইশ বছর তিনি কোরআনে হাফেজ ও তালেবুল ইম ছিলেন হিজরতের পূর্বে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিভাগে অধ্যয়নরত ছিলেন একজন পরিশ্রমী ও ভালো ছাত্র ছিলেন ইলমেদিনের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা ছিল সীমাহীন হিজরতের পর তিনি যেমন একজন বীর মুজাহিদ ছিলেন তেমনি একজন দায়ী ও মোয়ালদিন ছিলেন সামে তার হাতে বিশটি কোরআন শিক্ষার হালকা চালু হয় যার ছাত্র ছিল পাঁচশত মায়ের হাতের কফি আব্বা আমার ইচ্ছা হয় যদি তোমার পাশে থাকতে পারতাম তোমার মাথায় চুমু খেতাম শরীরের খবর নিতাম তার অন্যকে ধরে রাখতে যে সাদা চুলগুলো তুমি সবসময় মেহেদি দিয়ে ঢেকে রাখো গভীরভাবে দেখতাম সেগুলো আব্বার সাথে আমার সকালটা অন্যরকম ছিল এখনো সবখানে তার ঘ্রাণ পাই যখন ফজর সালাতের পর ঘরে ফিরে আসতাম তখন আম্মা এক জাদুময়ী মমতা মেশানো হাসি নিয়ে আমার সামনে আসতেন আম্মার অভ্যাস ছিল শুভেচ্ছাদিকের আগে জেগে ওঠা তিনি ঘুম থেকে উঠে আল্লাহ যতটা তৌফিক দেন সলতা আদায়ী করতেন তারপর শুভেচ্ছাদিকের সময় ঘনিয়ে এলে একে একে আমাদের সবাইকে জাগিয়ে দিতেন আম্মা যখন আমাকে ডাকতে আসতেন তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকার ভান করতাম কারণ আর কিছুই না আম্মার কণ্ঠ আমার ভালো লাগতো আমি জেগে ওঠার আগ পর্যন্ত আম্মা আমার মাথার চুলে হাত বুলিয়ে দিতেন ছোট বাচ্চার মতো আমাকে আদর করতেন সবাই জেগে উঠলে আম্মা চা কফি আর নাস্তা তৈরি করতে চলে যেতেন আর আমরা যেতাম মসজিদে সরাত শেষে আমরা বাসায় চলে আসতাম আব্বা মসজিদ থেকে বের হতেন সব মুসল্লিদের শেষে আব্বাকে অনেক ভালোবাসি তিনিও আমাকে অনেক ভালোবাসেন প্রতিদিন সকালে আব্বা ফিরে আসার অপেক্ষায় থাকতাম তাকে মায়ের তৈরি এক কাপ কফি খাওয়াতে সে এক কফির সাথে তার প্রতি আমার ভালোবাসা ও অনুরাগটুকুও ঢেলে দিতাম আর তিনি আমাকে বলতেন তার মনে থাকা সব গোপন কথা আমার হাতের কফির স্বাদটা অন্যরকম ছিল সেরকম স্বাদের কফি আমি কোথাও পাইনি আর কখনো পাবও না কারণ এটাই সেটা তার হাতের আব্বা ছিলেন চাপা স্বভাবের তার গোপন কথাগুলো কাউকে জানাতেন না কিন্তু কফির কাপে চুমুক দিতে দিতে আমাকে অনেক কিছুই বলতেন আমাকে জানাতেন বিভিন্ন ব্যাপারে তার মতামত আমার সাথে ভাগাভাগি করে নিতেন তার উদ্বেগের বিষয়গুলো শোনাতেন তার কাহিনীগুলো। আব্বার কথা বলার সবচেয়ে উপযোগী সময় ছিল এটি একদিন আমি তার পাশে ছিলাম না সেদিন তিনি আমাকে বকা দিয়েছিলেন তিনি চাইতেন আমি যেন প্রতিদিন এ সময় তার পাশে থাকি যেন তার দুশ্চিন্তার বিষয়গুলো ভাগাভাগি করে নিতে পারি তিনি যেন আমাকে বলতে পারেন কাউকে না বলা কথাগুলো আব্বার অনেক গোপন কথা ছিল যা তিনি কাউকে বলেননি দিনের শুরুর মুহূর্তগুলো আর আম্মার হাতের কফি এই দুটো একসাথে হয়ে আব্বার সেসব গোপন কথাগুলো প্রকাশ করে দিত আব্বা আমাকে সেগুলো বলতেন আব্বার গোপন কথাগুলো অনেক মূল্যবান ছিল তিনি সেগুলোর ব্যাপারে আমাকে বিশ্বাস করেছিলেন আমার বুকের ভিতর সেগুলো আমানত রেখেছিলেন আমি আব্বার আমানতগুলো সংরক্ষণ করেছিলাম একটা সময় পর্যন্ত রেখেছিলাম আমার কাছে হিজরতের পর সেগুলো গভীর কূপের ভিতরে নিক্ষেপ করেছি আম্মা তখন ব্যস্ত থাকতেন ছোটদের ঘুম থেকে জাগাতেন চুল আসতে দিতেন কাপড় পরাতেন নাস্তা খাওয়াতেন স্কুলে যাবার আগে ওদের ব্যাগগুলো গুছিয়ে দিতেন আর আমরা তাদের রেডি হওয়ার জন্য অপেক্ষা করতাম চেপে রাখা কষ্টকর কাজ কাউকে বলতে না পারলে কষ্ট লাগে কাউকে বলতে পারলে কষ্ট হালকা হয় খুব ইচ্ছে হয় আব্বার গোপন কথাগুলো শুনতে কথাগুলোর আকর্ষণে না বরং আব্বার লুকিয়ে রাখা কষ্টগুলো লাঘব করতে স্বামের জিহাদের বাজার চালু হল স্বামের অধিবাসীরা উদ্যত পাপিষ্টদের জ্বালানো আগুনে ঝুলছে যেতে লাগল ফলে জিহাদে বের হওয়াটা জরুরি হয়ে গেল আমি মায়ের হাতের চা আর আব্বার সাথে বসে কথা বলাকে অনেক উপভোগ করতে লাগলাম কারণ আমি অনুভব করছিলাম যে বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসছে কাফেলার ঘোষক মুজাহিদদের কাফেলায় সামিল হওয়ার জন্য দাওয়াত সবখানে পৌঁছে দিচ্ছিলেন এদিকে আব্বার প্রতি আমার ভালোবাসা আর আমার প্রতি তার ভালোবাসা এক জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছিল কিন্তু আমি আমার অনুভূতিগুলোকে পায়ে মারিয়ে সিদ্ধান্তে অনট থাকলাম জিহাদে বের হওয়ার ইচ্ছা আব্বাকে স্পষ্টভাবে বলাটা ছিল কল্পনার বাহিরে আব্বা কখনো ভাবিনি যে একদিন অথবা একটা মুহূর্তের জন্য হলেও আমি তার থেকে পৃথক হব এটি জীবনের এমন একটি মাইল ফলক ছিল যা আমার ও আব্বার দুজনের জন্যই কষ্টের ছিল প্রথমে আব্বা ভেবেছিল আমি রসিকতা করছি তাই অনুমতি দিয়েছিলেন যখন আমি রওনার জন্য গোছাতে লাগলাম নিজেকে তখন বুঝতে পারলেন যে এটা রসিকতা না তার জন্য বড় একটা আঘাতের ছিল এটি যার একশো ভাগের এক ভাগও তিনি কখনোই আশা করেননি আমি বারবার পীড়াপিরি করতে লাগলাম আব্বা আমাকে বিভিন্ন যুক্তি দিয়ে থামাতে চেষ্টা করলো তিনি আমাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছিলেন যেভাবে বাবারা তার ছেলেদেরকে বলে কিন্তু কোনোভাবেই তিনি আমাকে আটকাতে পারলেন না অবশেষে আমাকে বললেন আম্মাকে রাজি করাতে আম্মার ইন্দ্রিয়গুলো যেন সবসময় আমার সাথেই থাকে আমি আম্মার কাছে গেলাম হাত ধরে তার হাতে একটা চুমু খেলাম আমি কোনো কথা বলার আগেই তিনি বলে দিলেন আমি আসার কারণ তার হৃদয় যেন আমার হৃদয়ের সাথে স্পন্দিত হয় আমি তাকে একজন সত্যিকার ইমানদার নারী মনে করি আমার ইচ্ছার বিরোধিতা তিনি করেননি বরং আমার কাছে তার চাওয়াই ছিল এটি তার হৃদয়টা কেবল তার ছিল না বরং পুরা উম্মার ছিল তাই তিনি আবেগ ও অনুভূতিকে পদতলিত করে রবের নির্দেশকে সামনে রেখেছিলেন আম্মার সাথে অনেক কথা বললাম এটি ছিল বিদায় আলাপ আমি আবেদন করলাম আম্মা যেন স্পষ্ট ভাষায় সম্মতি দেন আম্মা মাথা নিচু করে ফেললেন বললেন আমার এ কথা মুখে বলার শক্তি নেই বাবা আমি তার মাথায় চুমু খেলাম আব্বাকে জানালাম আম্মা রাজি আছেন আব্বা খুব অবাক হলেন দীর্ঘ সময় চুপ করে থাকলেন একটু পরে আবার অসম্মতি প্রকাশ করলেন তিনি বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কি হবে ভবিষ্যতে কি হবে বিয়ে সাদির কী হবে আম্মা আমার সাথে ব্যাগ গুছিয়ে দিচ্ছিলেন আর আমি দীর্ঘ সময় ধরে আব্বাকে রাজি করানোর চেষ্টা করছিলাম প্লেনের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইটের আরমাত্র কয়েক ঘন্টা বাকি সেদিন সকালে আব্বাকে রাজি করানোর জন্য চেষ্টা করছিলাম আমি বারবার অনুরোধ করছিলাম খুব পীড়াপিড়ি করছিলাম কিন্তু ভেতরে ভেতরে আমার মন তার ভালোবাসায় ছিল। অবশেষে আল্লাহ আব্বার মনকে ঘুরিয়ে দিলেন তিনি দীর্ঘ এক নিরাপত্তার শেষ করলেন যখন আমি প্রায় হতাশ হয়ে পড়েছি ঠিক সেই মুহূর্তে আব্বার মনোসম্মিলাম এক ফোঁটা অস্ত্র ঝরনি তখন তার চোখ থেকে সকালবেলার কফি আব্বার জন্য ছেড়ে গেলাম মায়ের হাতের সেই কফি মায়ের হাতে সে কফি ছেড়ে আসার পর অন্য কোনো কফি সাত স্বাদ পাইনি